الحمد لله رب العالمين والصلاة والسلام على الشف الانبياء والسيد المرسلين نبينا محمد وعلى آله واصحابه واطبائه ومن دعا بدعوته إلى يوم الدين شاماني تتشك من دولي السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله وبركاته حديث شريفتك تحرابه كاللح جنم راشوني عشي جي حديث قلو موني الله بيتي ترشتي كوري সে সকনত আরেকটি হাদিস আজকে আমরা শুনবো আবুদালনা করেন এরশাদ করলেন তোমাদের পূর্বের কোন এক উম্মতের একজন লোক আল্লাহ তালা তাকে অনেক ধন সম্পদ এবং সন্তান সন্ততি দান করেছিলেন যখন তার মৃত্যুর সময় হয়ে গেল তখন সে তার সন্তানদেরকে জিজ্ঞাসা করলেন আইও আবিন কিন্তু লাখুন আমার প্রিয় ছেলেমেয়েরা বলতো পিতা হিসেবে আমি কেমন ছিলাম তোমাদের পিতাটা কেমন ছিল একটু বলো দেখি কলু খাইরো আবিন কওয়ালা ফাইহু লাম হিন্দালে খাইরান ফসার হাকা লাখের তারা বললো যে আপনি কত ভালো পিতা ছিলেন আপনাকে আমরা সবসময় ভালো পেয়েছি সন্তানরা যেভাবে পিতাকে মায়া করে মোহব্বত করে সেভাবেই তারা কথা বলল কিন্তু তিনি নিজে জানতে পারলেন নিজে বুঝেন যে তিনি ভালো কোনো নিকামল করেননি আল্লাহর কাছে খালি হাতেই যাচ্ছেন এইটাই তার ধারণা তার কোনো আমল নেই এটাই তিনি মনে করছেন তখন তিনি বললেন ওয়াইন একদেম আল্লাহ দে এখন এই অবস্থায় আল্লাহর কাছে যেতে তার খুব ভয় হচ্ছে যে মৃত্যু সঙ্গে সঙ্গে তো আমাকে আল্লাহ তালা শাস্তি দেওয়া শুরু করবে কবর আধাব থেকে শুরু করে চলতে থাকবে যাহার নাম অবধারিত এইরকম তার আল্লাহর ভয় দিলের মধ্যে এসে গেল আল্লাহর ভয়ে সে এখন প্রেশান হয়ে গেল। এখন সে সন্তানদেরকে ওসিয়াত করলো আমার কথা শোনো আমি আমলের অনেক ত্রুটি করেছি আমার কোনো আমল নাই আল্লাহর কাছে যাওয়ার মতো আমি আল্লাহর এই আজাব সহ্য করতে পারবো না এক কাজ করো আমি ইন্তেকাল করে ফেললে কু নি আমার শরীরটাকে জ্বালিয়ে ভস্য করে ফেলবে সাই করে ফেলবে আমাকে কবর দিও না হাত তাই ফাহমান সে তু একদম পুরো ভস্ম হয়ে গেলে আমার শরীরটাকে একদম পাউডার বানিয়ে ফেলিও তারপরে আও কলা ফা হাকুন আর যখন সাইটা রেখে দেবা খুব জোরে আসে বাতাসের মধ্যে সাইটা দিবা। তখন বাতাসের মধ্যে ছেড়ে দিলে সাইটা কি হবে এক জায়গায় পড়বে ছড়িয়ে ছিটিয়ে কত দূর দূরান্ত গিয়ে পড়ে যাবে জানো সে এই বুদ্ধি করল যে তার শরীরটা এমন জায়গায় এত জায়গায় ছড়িয়ে যাবে আর কবরের মধ্যে কবর আজাবো হবে না আল্লাহ তালা জিজ্ঞাসা করলে ফেরত জিজ্ঞাসা করলে মানর উত্তর দিতে না পারি লাগবে না তার বুঝ আর কি আল্লাহ আমাকে এত জায়গা ছড়িয়ে গেছে আমার সাই আল্লাহ তালা সম্পর্কে তার জ্ঞানের কিছু কমতি হয়ে গেল এরপরে কাহু আল্লা আলীকে সে তাদের সঙ্গে পাখা পোক্তা গলো বলো আমি যা বলছি করবা কিনা কথা ঠিক রাখব তো সবার থেকে কথা আদায় করে ছাড়লো তারা যেন এর কোন বর খেলাপ না করে তাই করা হলো এরপরে আল্লাহ তাকে ডাকলেন তাকে ফাঁকা তুমি আবার আমার সামনে চলে আস হয়ে যাও বি কুন তুমি হয়ে যাও এখন সে ফিদা রাজুল কায় সে আল্লাহ সামনে দাঁড়িয়ে গুলো তার পুরো অস্তিত্ব নিয়ে আব্দি মা আলামা ফা আলতা হে আমার বান্দা তুমি কি কাজ করে আসছো আছে তুমি সৃষ্টি যেন না আবার আমি খুঁজে না পাই তার জন্য অসিয়ত করে এসছো যাই করা তাই করেছে এখন তো তুমি আমার সামনে আবার পুরো মানুষ এসে গেছ। এই কাজ করলা কেন এমন করলা কেন উল্টাপাল্টা নিসিয়া করে আসলা কবর না দিয়ে তোমাকে এরকম করতে কলাম্মা আপনার ভয় করেছে। আপনার ভয় আপনার আজাবের ভয় আমি প্রেশান হয়ে গেছি মাথা ঠিক থাকে না কি করেছি উল্টা পাল্টা আল্লাহ তালা তার এই ভয়ের কথা শুনে আল্লাহর কাছে নিজেকে ভীত অবস্থায় কাজ করেছে দুনিয়ার মধ্যে আল্লাহর ভয় তার দিলে এসে গিয়েছিল এই কারণে আল্লাহ তালা তাকে রহম করলেন ছেড়ে দিলেন হাজিসটি হজাই ফার্লাহ আনহু আরেক তরিকায় বর্ণনা করেছেন একটু সামান্য যে একটা শব্দ এদিক সেদিক হয়ে সেখানে রসুল্লাহ সাল্লাহ সাদ করেছেন কেনা রাজুলুম মিম্মান কেনা কাবুল ইসি উদী আমলে তোমাদের আগের কোনো এক কমের একটি লোক সে তার আমল তেমন নাই এই জন্য সবসময় সে খুব নিজেকে হতাশ মনে করতো তার হতাশায় এসে যেত মৃত্যুর আগে সে তার পরিবারকে ডেকে বলল। ঈদ আনা মৃত্যু ফাহুদ আমি মারা গেলে ওই একই কথা আমাকে জালিয়ে পুড়িয়ে সাই করে একেবারে সাগরে ফেলে দিবা একেবারে বাতাসের মুখের মধ্যে সাগর যেন দিকে আমার ছাই ফেলে দেয় বা ফা আলু তাই করা হলো এরপরে আল্লাহ তালা তাকে জমা করলেন এবং তাকে দাঁড় করে জিজ্ঞেস করলেন কেন এই কাজ করেছ সে বললো যে আল্লাহ আপনার ভয় করেছি আল্লাহ তালা তাকে মাফ করে দিলেন অনের আসছে ইবনু আবি হামজা থেকে তার আগে শহীদ বখারিতে আরেকটি রেওয়ায়ত এসেছে ওদয় ফরাজিউমের রেওয়ায়তটা একটু সামন্ব ব্যসম হয়েছে সে রেওয়ায়টা প্রায় একই এর ব্যাখ্যায় একজন মহাদেজ তিনি হলেন ইবনু আবি হামজা তিনি এই হাজিসের ব্যাখ্যায় বলেছেন ক্যান আর রাজুলু মো মেনান দিন শেখা দরকার লোকটা মোমেন ছিল আসলে মুসলিম ছিল তার মনে আল্লাহর ভয় ছিল ইমান ছিল কাদ আই কানাবিল হিসাব এবং সে যে কাছে হিসাব দেওয়া লাগবে এটাও সে বিশ্বাস করেছে বুঝেছে তার অন্তরে এই ইমান আছে আলাইহা। গুণা যেগুলো করেছে এগুলো শাস্তি হবে সে জানে তার আমল যে মোটেই নাই তা না কিন্তু সে মনে করেছে তার গুনার পরিমাণ আর নেকির পরিমাণ চিন্তা করতে গেলে গুণা যেগুলো করেছে অনেক বেশি সে অত্যন্ত বিনয়ী মানুষ এবং আত্মসমালোচনা করতে গিয়ে তার কাছে গুনার পরিমাণ বেশি ধরা পড়ল। এই কারণে সে আল্লাহ ভয়ে ভীত হয়ে গেল এখন কেন এরকম করলো উল্টোপাল্টা নসিহত করলো এর দুটো কারণ মহাদেশনে কেন খুঁজে পেয়েছেন একটা হলো যে মানুষ যখন অতিরিক্ত প্রেশান হয়ে যায় চিন্তাভাবনা করে তখন তার মাথা ঠিক থাকে না সে সিদ্ধান্ত নিতে উল্টোপাল্টা করে ফেলে হয়তো মৃত্যুর কারণে সাকারাতের কারণে এমনিতেই সে বেহুসের হালতে আসে আর তখন তার বিবেক ঠিক মতো জ্ঞান ঠিক মতো কাজ করেনি উল্টাপাল্টা ওসিয়ত করে চলে গিয়েছে এটা একটা কারণ হতে পারে আল্লাহ তারা মানুষের যখন জ্ঞান ঠিক মতো কাজ করে না উল্টাপাল্টা করে ফেলে আল্লাহ তারা রহমান রাহিম আল্লাহ মাফ করে দেন বিশেষ করে আল্লাহর ভয়ের কারণে করেছে আল্লাহর ভয় কেউ বেশি করেছে এটা শুনলে আল্লাহ খুশি হন না বেজার হন খুশি হন তো সেটা তো ইমান এই কারণে আল্লাহ তার ভুলটাকে মাফ করে দিয়েছেন ধরেননি আর এটা একটা কারণ হতে পারে দ্বিতীয় কারণ হতে পারে যে আল্লাহর ভয়ে তার আছে ইমানও আছে কিন্তু এলেমের কমতি এটা যে এলেমের দিক থেকে ঠিক নয় কবর দেওয়ার কাজটাই যে ঠিক জ্বালানোর কাজটা যে ঠিক নয় এই জ্ঞানটা তার হয়তো আসেনি অ্যাগেইন যে মাথা ঠিক না থাকার কারণে জ্ঞানের কমতির কারণে এগুলোটা পাল্টার সিদ্ধান্তটা দিয়েছে আবার কেউ কেউ তিন নম্বর ব্যাখ্যা করেছেন কোনো কোনো মাহাদেস ফোকাহা ইমামরা বলেছেন যে কোনো কোনো সময় পূর্বের শরীয়তে কোনো কোনো জিনিস অ্যালাউড ছিল হয়তো বা থাকতে পারে নিজেকে জ্বালানোর কাজটা হয়তো এই আমাদের শরীয়তে নিষেধ ওই শরিয়াতে এলাউড হতে পারে মনে আছে বনি ইসরাইলের যারা মুসা আলা সাল্লামের সঙ্গে গিয়ে সেরেক করেছিল বাসুর পূজা করেছিল মনে আছে তো বাসুর পূজা করার পরে মুসা আল্লাহিসাম যখন ফেরত আসলেন তাদেরকে বুঝালেন তারা বুঝলো যে বাসুর পূজা করে তো করে ফেলেছে বড় ক্রাইম করেছে এখন তাদের তবা করতে হবে তখন তাদের তাবা করার জন্য কি ফর্মুলা আসলো তাদেরকে হত্যা করতে হবে তাকে হত্যা করা হবে তার তহবা কবুল হবে আর কেউ যদি নিজেকে হত্যা করতে তাকে এগিয়ে না নিয়ে আসে পালিয়ে যায় তার তা কবুল হবে না এরকমভাবে ওই শরীয়তে এগুলো ছিল কিন্তু আমাদের শরীয়তে আল্লাহ তালা এই উম্মতের প্রতি অনেক অহসান করেছেন রহম করেছেন এই উম্মাতকে তবা করার জন্য এত কঠিন সিদ্ধান্ত নিতে হবে না হয়তো তাদের সে উম্মতের মধ্যে এরকম এত সহজ ছিল না তবার জন্য আর ওইরকম তরিকা হয়তো আল্লাহতালা ওই শরিয়াতে অ্যালাউ করেছেন এটাও একটা ব্যাখ্যা এসেছে যাই হোক মুদ্রার কথা হচ্ছে ওই লোকটার আল্লাহর ভয় যে দিলের ভিতরে আছে এই ভয়টাকে আল্লাহ তালা অ্যাপ্রিসিয়েট করেছেন এটাকে আল্লাহ আল্লাহতলা যথেষ্ট মূল্যায়ন করেছেন এবং এই আল্লাহ আল্লাহতালা তাকে মাফ করে দিয়েছেন এবং তার এই ভয়ের কারণে সে যে মাফ পেয়ে গেছে এটা তার জন্য এই ভয়টা তার জন্য কল্যাণ নিয়ে এসেছে তা আমরা যে হাদিসগুলো শুনে আসছি যে আল্লাহ তালার ভয় মানুষের জন্য কত কল্যাণের কারণ হয় মানুষ আল্লাহ তালার ভয় যদি না করে তাহলে মানুষের জন্য ক্ষতির কারণ রয়েছে দর্শক মণ্ডলী আল্লাহ তালার ভয়ের উপরে আমরা আর একটু বাকি কথা শুনবিন শাহ আল্লাহ এখন আমরা একটা বিরতির দিকে যাব বিরতি পরে আবার আমরা অব্যাহত রাখবো আলোচনা ইনশাল্লাহিল্লাহুল্লাহুল্লাহ দর্শক মন্ডলী আমরা বিরতির পূর্বে হাদিজ শুনে আসছিলাম আল্লাহর ভয়ে একটি লোক মৃত্যুর আগে তার সন্তানকে যে ওসিয়ত করে যায় আল্লাহ তালা তাকে যখন জিজ্ঞেস করেন উল্টাপাল্টা ওসিয়াত কেন করেছিলে সে আল্লাহর কাছে স্বীকার করে যে আল্লাহ আমার আজাবের ভয়ে আমি এরকম পালি যেতে চেয়েছিলাম যাই হোক আল্লাহতালার ভয়ের কারণে আল্লাহ তালা তাকে মাফ করে দিয়েছেন আল্লাহ তালার ভয় ইমানের অন্যতম বিশেষ উপাদান যে ইমানে আল্লাহর ভয় নেই সে ইমানটা অত্যন্ত ত্রুটিপূর্ণ ইমান আল্লাহ তালা কোরআনে বাক্য স্বাদ করেন সুরা আলী এম রানের একশো পঁচাত্তর নম্বর আয়াতে ও হাফু নেই কিন্তু তোমরা আমাকে ভয় করো যদি সত্যিকার তোমরা মন যার দিলে আল্লাহর ভয় নেই তার ইমানের অবস্থা অত্যন্ত দুর্বল আর যার দিলে আল্লাহর ভয় বেশি তার ইমানটা খুব ভালো মানের আল্লাহ তালাকে আমরা ভয় করব না ফেরস্তারা যারা গুণা করে না তারা পর্যন্ত আল্লাহকে ভয় করে। আল্লাহ তালা তাদের কথা বলছেন সুরান্ন পঞ্চাশ নম্বর আয়াতে ইয়া ফোনা রব্বাহুম মিন ফাউ কেহিম ফেরাগন তাদের রবকে যিনি উপরে আছেন সেই রবকে তারা সময় ভয় করে আল্লাহ তালাকে ভয় করার জন্য তিনি সুর আল আরফে ছাপ্পান্ন নম্বর আয়তে আমাদেরকে ডেকে বলেনা আল্লাহকে ডাকো আল্লাহর কাছে দোয়া ভয়ের মাধ্যমে এবং আল্লাহর রহমতের আশা করে দুটো একসঙ্গে রাখো শুধু ভয় যেন আবার না থাকে আল্লাহর রহমতের আশাও যেন থাকে মাঘ ফেরাতের আশাও যেন থাকে দুটো একসঙ্গে থাকবে কিন্তু ভয়টাকে আগে নিয়ে আসা হয়েছে কারণ ভয়ের গুরুত্ব অনেক বেশি আর নিশ্চয়ই মনে রাখো ভয় করে আবার নিরাশ হয়ে যেও না ইন্না রহমত আল্লাহে কারিব মিনাল মাহসিন মনে রেখো নিশ্চয়ই আল্লাহর রহমত মমিনদের নেককারদের অনেক কাছে আল্লাহর রহমত নেককারদের অনেক কাছে আল্লাহ তালা সুরা ইব্রাহিমের চোদ্দ নম্বর আয়তের সাথ করেন ওয়ালানুস কিন্নমুল আর দামিম বা আদিহিম জা আলি কালিমান খাফা মামি ও খাফা ওয়াঈদ যে কাফেরদের পরে তোমাদেরকে তাদের জায়গায় আমি থাকার ব্যবস্থা করে দেব এই আল্লাহর পক্ষ থেকে ফেইবার এই কল্যাণ তাদের জন্য যে আমার পজিশনকে ভয় করে আর আমি যে আজাবের কথা বলে রেখেছি আখেরাতে শাস্তি দেওয়া আছে শাস্তি দেওয়া হবে জাহার্নাম আছে এগুলোকে যে ভয় করেছে তার জন্যই দুনিয়াতে আল্লাহ তালা সাহায্য করবেন এরপরে সুরাল ইনসানের নয় এবং দশ নম্বর আয়ত আল্লা তালা সাত করেন যখন গরিব মিসকিন অসহায় লোকদেরকে দান খারাত করে খাবার দাবার দেয় ক্ষুধা খাওয়ায় মমিনা তখন তাদেরকে লক্ষ্য করে বলে যে আমরা তোমাদেরকে আল্লাহর ওয়াস্তে খাওয়াই দান করি আমরা তোমাদের কাছে এর বিনিময়ে কোনো কিছু চাই না কোনো শুকুরগুজার হওয়াও চাই না তোমরা আমাদেরকে থ্যাংক ইউ না বললেও আমাদের কিছু আসে যায় না কারণ আমরা আল্লাহর ভয়ে আল্লাহর কাছে পাওয়ার জন্য করছি ইন্দ রব্বিনা ইয়মান আবুসান কমতারিরা আমরা আমাদের রবের সঙ্গে যে দেখা হবে যেদিন বড় কঠিন দিন বড় দুর্দিন যেটা আসবে যেদিন সমস্ত মানুষের কলজা শুকিয়ে যাবে সেই দিনে আল্লাহ তালা যেন আমাদেরকে ফেভার করেন সাহায্য করেন ওই কারণে আমরা দান খারাত করি আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই বলেন মান খাফ আল্লাহ আল্লাহ মিন হুকুল্লা শাই অমাল ইয়াহাফিল্লাহ খাফ মিনকুল্ল সাই কি সুন্দর কথা যে ব্যক্তি আল্লাহ তালাকে ভয় করেন আল্লাহ তালা এই লোকটাকে এত হাইব দান করেন যে অন্যান্য মখলুক এই লোকটাকে খুব ভয় করে খুব সম্মান করে চলে যে আল্লাহকে ভয় করবে অন্য মখলুক এই লোকটাকে ভয় করবে আর যে আল্লাহ তালাকে ভয় করবে না তাহলে আল্লাহ তালা একে বলবেন তুমি সবাইকে ভয় করতে হবে আল্লাহকে ভয় না করলে আমাকে দুনিয়ার অনেক কিছুকে ভয় করতে হবে আর যদি আমি আল্লাহকে ভয় করি আর কাউকে ভয় করা লাগবে না ইয়াহিয়াবিন আজ আর রাজি রহমতুল্লাহ আলহী বলেন আল্লা হব্লাহ ইকাল তুমি আল্লাহকে কত মহব্বত কর সেই পরিমাণ অনুযায়ী মাহলুক অন্য মানুষ তোমাকে মহব্বত করবে আর তুমি কতটুকুন আল্লাহকে ভয় কর সেই পরিমাণ অনুযায়ী অন্য মাহলুক তোমাকে ভয় করবে অত্যন্ত খাঁটি কথা আল্লাহ তালাকে ভয় করার জন্য কতগুলো জিনিস আছে এক নম্বর হচ্ছে কীভাবে আল্লাহর ভয় আমরা বৃদ্ধি করতে পারি যে পরিমাণ ভয় আমাদের দিলে এখন আছে এই পরিমাণ ভয় কি আমাদের নাজাতের জন্য যথেষ্ট হবে না আল্লাহর ভয়টা দিলে কীভাবে আনা যায় এক নম্বরে মা আরফাতুল্লা আল্লাহর পরিচয়টা বেশি করে জানতে হবে আল্লাহর পরিচয় আল্লাহর নামগুলো আল্লাহর গুণ কদ্দুর আল্লাহর ক্ষমতা কদ্দুর এগুলো ভালো করে জানলে তখন আল্লাহ তালা সম্পর্কে ভয়টা বেশি করে পয়দা হবে দুই নম্বরে আল এলম একই কথা যে এই বিষয়ে হবে বেশি করে আল্লাহ তালার ক্ষমতা কুদরত গুলোর সানগুলো জানার সম্পর্কে এরপরে আল মিন খাউফিন ইমান মানুষ কোন সময় ইমান হারিয়ে যায় কারো ইমান চলে যায় মৃত্যুর আগে শয়তান ইমানটাকে ছৌ মেরে নিয়ে যায় আল্লাহনে আউজিকা আইয়া খাব নিয়ে আল্লাহ আপনার কাছে পানা চাই শয়তান মহুতের সময় আমার ইমানকে ছৌ মেরে নিয়ে যায় এই অবস্থা থেকে এই এরকম দোয়া পড়েছেন রসদুল্লা সাল্লাম কারণ শয়তানের সর্বশেষ সুযোগ মৃত্যুর সময় এসে বলে সারা জীবন আল্লাহকে বিশ্বাস করেছে আল্লাহকে দেখেছো কোনো দিন না দেখি নাই এমন উল্টাপটা একটা অমূলক বিশ্বাস নিয়ে মরতে চাও এটা ছুঁড়ে ফেলে দাও মাথা থেকে এর কোনো ভিত্তি নাই এরকম ওয়াস ওয়াসা মৃত্যুর সময় দেয় শয়তান তখন অলরেডি মানুষ মৃত্যুর যন্ত্রণায় পেরে সান গোলজা শুকিয়ে যাচ্ছে পানির পিপাসায় আর তখন তখন সে এরকম করে ওই একটা সুযোগ ওই মুহূর্তে আমাদের মুখ থেকে কথা বের করতে পারে কিনা যা আমি বিশ্বাস করি নাউজবিল্লাহ তাহলে ইমান সালব হয়ে যেতে পারে ইমান নাই হয়ে যেতে পারে ইমান শয়তাংশ ছৌঁ নিয়ে যেতে পারে বিশেষ করে মৃত্যুর সময় এই ভয়ে আল্লাহর কাছে আরও ভীত থাকা লাগবে টানা চাওয়া লাগবে তারপরে ভয় থাকবে আদমেল কবুল মিনাল আমল আমি যে এতো আমল করলাম যাই কিছু করেছি ভাঙ্গাচুরা আমলকে আমার কবুল হয়েছে কত মানুষ তো আমল কবুল হবে না কত নামাজ নামাজ পড়ে তাতে নামাজ কবুল হয় না আল আলখাউফ মিনার জন্য গুনার ভয় কত গুণা করেছি এই ভয়ে ভিতর হয়ে আল্লাহর কাছে আসতে হবে আল আলখাউফ মিন হাজাবিল্লা আল্লাহ তাওবা আনহ কাউ কাউকে আল্লাহ তাওবা নসিব করেন না ওই রকম বদনসীব হয়ে যায় কি না। যেমন আল্লাহ তালা ফেরাউন তবা করতে চেয়েছে তাকে তো অবা নসিব করেছেন না আমাকে যেন আল্লাহ মৃত্যুর আগেই তো অবা নসিব করেন এই কারণে আগুন থেকে জাহান আগুনের বর্ণনা করাম শরীফে হাজির এসেছে এগুলা শুনে শুনে দিলের মধ্যে ভয় আনা আল্লাহ এরকম যদি আমাকে জ্বালানো আমি কেমনি সহ্য করবো জাহান নামের জাকুমের কথা এসেছে সিজির কথা এসেছে এগুলা থেকে ভয় করা আল্লাহ তালা কে দিন তাকাবেন না মোতাকাব্যদের দিকে গর্বকারী অহংকারদের দিকে আমাকে যেন আল্লাহ তালা তার রহমতের নজর থেকে তাকানো থেকে বঞ্চিত না করেন এই কারণে ভয় আনতে হবে কালেমাতুর শাহায়দা পড়ে মৃত্যুবরণ হলে আল্লাহ তালা জান্নাতি দিবেন যদি আমি কালিমাতুর শাহায়দা মিস করে ফেলি আমার মনে না আসে তাহলে আমি বিপদগ্রস্ত হয়ে যাব এই কালেমা না পড়ে মরলে আমার সর্বনাশ হয়ে যাবে এই ভয়ে আল্লাহর ভয় আনতে হবে কবরের মধ্যে গেলে তিনটা প্রশ্ন করা হবে উত্তর না দিলে কত বড় বিপদ হবে এই কথা মনে করে আনতে হবে আল্লাহর ভয় দিলে আনতে হবে যে আল্লাহ আমাকে উত্তরগুলো দেওয়ার তো ওষুধ দিও এইভাবে করে অনেক বিষয় আছে এইগুলো চিন্তা করে করে আল্লাহ তালার ভয় দিলের মধ্যে আনতে হবে আমাদের সেশনটা শেষ হয়ে যাচ্ছে দেখি কারো কোনো প্রশ্ন আছে কি না জি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার প্রশ্ন হলো এই ভয় নেই যে আমাকে জাহান নামের ভয় করা এটা কি হয়ে যায় কি না ভয় তো আল্লাহকে করা উচিত জাহান নাম তো একটা মানে সৃষ্টি হতে পারে আসলে জাহার নামে নিজের জ্বালানের কোনো পাওয়ার আছে যাহার ধরে আনবে আপনাকে যে আমি তোমাকে জ্বালাবো আল্লাহ তালা জাহার নামকে তৈরি করেছেন যাকে তাকে আল্লাহ জাহার নামে জ্বালাতে চান জাহার নাম তার ডিউটি পালন করবে জাহার নামের নিজস্ব কোনো ক্ষমতা নেই এখন এই বলে এই জন্য তো আমরা কেউ বলি না যে জাহার নাম তুমি আমাকে জ্বালিও না আমরা এই দোয়া করি কেউ এই দোয়া করলে সেরে হয়ে যাবে আমরা আল্লাহ তালা কাছে আল্লাহ আমাকে জাহান্ন থেকে বাঁচান তাহলে আসে না আমরা না জান্নাত তুমি আমাকে একটু জায়গা দিও জান্নাতের ক্ষমতা আছে আমাকে জায়গা দিতে কোনো ক্ষমতা আমার আল্লাহ তালা আমাকে জান্নাতের জায়গা দেবেন মেহরবানি করে জান্নাতের দরখাস্ত আমি আল্লাহ তালাকে দেব ঠিক আমি কবর আভাবকে আমি ভয় করি কবরের নিজস্ব কোনো শক্তি নাই শাস্তি দেওয়ার কবর কারো জন্য বাগান হয়ে যাবে কারোর জন্য শান্তির কারণ হবে শান্তির ঘুম হবে দুলহার মতো ঘুমাবে আর কারো কবর আজাব হবে মারাত্মক আজাব হবে এই জন্য কবর কেউ আমরা মাহুদ বানাবো কবর আজাব থেকে পানা চাইলেও আমাদের সেরে খবেনা কারণ আমরা কবরের কাছে পানা চাই না কবর তুমি আমাকে ভালো ব্যবহার করো এটা বলি না আমরা আল্লাহ তালা কাছে চাই আল্লাহ মাইনি আউজিন ও আউজি কামিনা আজাবিল কবর আল্লাহ আপনার কাছে পানা চাই জাহান্নাম থেকে আপনার কাছে পানা চাই কবর আজাব থেকে কাজেই এখানে সেরেকের কোনো প্রশ্ন আসে না সব কিছু আল্লা তালাকে ঘিরে এবং আল্লাহ তালাহাই বলেছেন আমার কাছে পানা চাও আমার কাছে পানা চাও যখন আল্লাহর কাছে পানা চায় আর কোনো আশঙ্কা থাকে না এটা তৌহিদ পিওর তৌহিদ খাঁটি তৌহিদ হয়ে গেল আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে জাহান্দাম আজাব থেকে কবর আজাব থেকে হেফাজত করুন পানা আশ্রয় দিন আবিল্লাহি তৌফিক এর মাধ্যমে আজকে আমাদের এই সেশনের এখানে সমাপ্তি হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী সেশনগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত